বন্দ গুরুপদ্বন্দ ভক্তিদম্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নি নন্দোদি শ্রীনন্দনন্দন বন্দে রা চরণোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বাঞ্ছাশ কী পাশ পতিং পাবনেভাবেভ্য নি বাজলং পঙ্গু লঙ্ঘরিং ইয়কিপাঙ্গবন্দে পরমাধব তুসিদেবৈ পিয়া বৈ কেশবশিপদী দেবী স্বভ নম নম নারায়ণ নমস্কৃতরম দেীং সরস্বতিংসী সংকীতনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পৈ প্রকাশনে সদা গুর্ভক্তি ভোক্তি প্রমদা খগোৎপর ধেয় সদিভবমীষ্ট শিব বিচি নীতা বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপিতর্যক্ষিম ধর্মী আর্জ বচসা জর মদ্যপি বধাব বন্দে মহাপুষতে চরপাল্লবনখ চমনি ছটা বিসুজ কিদর্শি পূর্ণাগর সুসাগর সারমূর সারাধিকা মি কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ সে আদ্বৈত গদাধর শিবসাধি সেগরভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর শিবসাধি সে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রানুলম্বিত ভুজৌ কনকীতনৈকিত কমলাশরজ ভর যুগধর্ম পালো বন্দেগত প্রিয়কর করুণা বতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে तब्द्रह्मी न्यक्तिक्ति भवच्चा विश्रृंखलस्थित मिथ कल कलना बत्तनसु श्रीचैतन्य प्रियजनजाव दिग्गज तबद्रह्मकथा मुक्तिपदी तबंद त्यक्ति भवत्चा विश्रृंखलस्थित তাবদমি কলকলনা বহিরমসু শ্রীচতন্য প্রিয়জন যাব দিগচর তাবিপদবি ভাবে চাপ বিশৃঙ্খল লোকভেদিতি কলকলনা বহির্বত চৈতন্য প্রিয়জন যাব দিগচর সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন যে গৌড়িয়া মঠের এক এক সেবকের উদয়স্থ পরিশ্রমের ফলে যে পাই পয়সা পর্যন্ত আসে যে সমস্ত সংগ্রহ হয় সমস্ত কিছু রাধা গোবিন্দ গৌরহরীর সেবার জন্য ব্যয় করা হয় গৌড়ীয় মঠে এক এক সেবকের উদয়স্থ পরিশ্রমের ফলে যা কিছু আমাদের সংগ্রহ হয় তার পাই পয়সা পর্যন্ত সমস্ত কিছু রাধা গোবিন্দের হরির তাদের অপ্রাকৃত তর্পণের জন্য তাদের সেবার জন্য ব্যয় করা হয় গৌরীয় মঠ কোনো ভোগ বা ত্যাগের অহংকার মূলা যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো কখনই প্রশ্রয় দেন না গৌরীয় মঠ ভোগ বা মুলা যে সমস্ত জাগতিক বিচার আছে সেগুলোকে গৌরীয় মঠ কোনো দিনই প্রশ্রয় দেন না সেখানে সেবা ছাড়া অন্য কোনো কথা নাই সেবাই সর্বাপেক্ষা অধিক প্রাধান্যতা লাভ করেন চৈতন্য মঠ আসি চৈতন্য মহাপুব আলাদা কেউ নয় চৈতন্য মঠই চৈতন্য মহাপ্রভুই চৈতন্য মঠ চেতনার পরিপূর্ণ অধিষ্ঠান চেতনার উৎস আর গৌড়ীয় মঠ বলছেন সমস্ত গৌড়ীয় মঠ এই চৈতন্য মঠ মূল মঠকে সেবা করবে যত গৌড়ীয় মঠ আছে যত ব্রাঞ্চ হয়েছে সব মূল মঠ চৈতন্য মঠের সেবার জন্য তারা নিয়োজিত থাকবেন চৈতন্য মঠের সেবাটা কি না শ্রীচৈতন্য মহাপুর আচার আদর্শকে নিজের জীবনে গ্রহণ করে সেটা জগৎবাসীর কাছে আদর্শ স্থাপন করা নিজের জীবনে শ্রী চৈতন্য মহাপুর আচার আদর্শকে পরিপূর্ণরূপে গ্রহণ করে সেগুলোকে জগতবাসের কাছে উপস্থাপন করা এটা হল চৈতন্যমাঠের বাস্তব সেবা অবাস্তব সেবা অনেক আছে অবাস্তব সেবার কোনো হিসাব নেই বিভিন্ন সেবার প্রদর্শনী বিভিন্ন সেবার প্রদর্শনী আমি খুলতে পারি কিন্তু সেগুলো সব ছলময় সেবা বাস্তবিক সেবা হল মূল এই সেবাকে কেন্দ্র করে যে সেবাগুলো পরিচালিত হবে সেইটি হলো বাস্তব মূল মঠের সেবা চৈতন্য মঠের সেবা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা গৌড়ীয় মঠগুলোতে কি হবে না গৌড়ীয় মঠগুলোতে যারা গৌড়ীয় ভক্ত যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে নিজের জীবন যৌবন অর্থ করি সমস্ত কিছু দিয়েছেন কিছু সরিয়ে রাখেননি পেছন দিকে এটা আমার অন্য জায়গায় খরচা করব এরকম যারা সরিয়ে রাখেননি তাদের তো গৌরীয় মঠের ভক্ত বলে আমরা পরিচয় দেব না তারা গৌরীয় মঠের বলে পরিচয় দিচ্ছেন কিন্তু অগাসুর বকাসুরের দলের লোকের কে যেমন কৃষ্ণ দল থেকে আলাদা করে দিয়েছেন ছেটে বার করে দিয়েছেন সেরকম বাস্তবিক গুরু বৈষ্ণব তাদেরকে গৌড়ীয় মঠের বলে মনে করেন না যেখানে গৌরী মঠগুলোতে যে সমস্ত সাধুগণ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য সমস্ত বিসর্জন দিয়েছেন তাদের সেবা হবে গৌড়ীয় মঠগুলোতে গৌড়ীয় মঠগুলোতে সেই সব সাধুগুলোকে তাড়িয়ে দেওয়া হবে না বরঞ্চ সেগুলোকেই দেখে আনা হবে সেইখানে গৌড়ীয় গৌরীয়গণের সেবা হবে এইজন্য তার নাম হলো গৌরীয় মঠ সেখানে ভক্তগণের সহযোগ হবে सेवा तेरे सेवा ता सेवा चाना ते सेवा मान संकर्तन सूझो निर्मत्सर परिवेश तेजर सेवा ये शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वी समस्त किस गोपन रहस्य भक्त समाज का उन्मोचन कर তথাপি কেউ এই সমস্ত কথাগুলো কেউই প্রায় বুঝতে পারেননি কেউই প্রায় একশো ভাগে নিরানব্বই ভাগ ব্যক্তি এই সব কথা বুঝতে পারেননি যদি বলেন কেন এরম কথা বললেন যদি বুঝতে পারতেন তাদের ক্রিয়া ক্রিয়াকলাপ পরিবর্তন হতো যদি বুঝতে পেরে থাকতেন তাহলে তাদের ক্রিয়া কলা প্রমাণ করে দিত তারা বুঝেছেন এই কথাগুলো সেখানে বলা হচ্ছে যে জীবের স্বতন্ত্রতারূপ একটা রত্ন দেওয়া আছে পরে আলোচনা করা হবে আজকে কালকে সন্ধ্যাবেলা সায়কালে জীবের স্বাতন্ত্রতারূপ একটা ধর্ম দেয়া আছে সেই স্বাতন্ত্রতাটাকে ভগবান বিনাশ করতে চান না ভগবান স্বাতন্ত্রতাটাকে বিনাশ করতে চান না অথচ ভগবান দেখতে চান সে আমার সৌন্দর্যে আমার রূপে গুণে সমস্ত কিছুতে আকৃষ্ট হয়ে জীব আমার কাছে আসুক তার স্বতন্ত্রতার উপর হস্তক্ষেপ করলে পরে তালে আর যে খেলাটা ভগবান পেতেছেন সেটার হয় না জীবের স্বতন্ত্রতাকে বিনাশ না করে স্বাধীনতাকে বিনাশ না করে জীব স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবায় নিয়োজিত হবে এইটি ভগবানের অভিপ্রায় সেই জন্য করতুম অকর্তুম অন্যথা করতুম যে সমর্থস ঈশ্বর হয় তিনি ঈশ্বর যিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন তিনি জীবের চিত্তবৃত্তিকে আছে পরিবর্তন করে দিতে পারেন অনন্ত ব্রহ্মাণ্ডের পাপও ধুয়ে দিতে পারেন কিন্তু সৃষ্টির যে খেলাটা তিনি করছেন তাতে এটা হয় না বাসুদেব দত্ত যখন বলেছিলেন এই জগতের প্রভু সবার এই দুঃখ কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না এদের সবার পাপগুলো সব আমাকে দিয়ে দাও আমি এসবার পাপগুলোকে নিয়ে আমি নিজে ভোগ করি আর এদেরকে সব মুক্ত করে দাও তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর উত্তর ছিল যে তোমার এটা বিচিত্র নয় তুই প্রহ্লাদ সমস্ত জগতে তুমি মঙ্গল চাও তোমার পক্ষে এটা বিচিত্র নয় তবে কৃষ্ণ অসমর্থ নয় কৃষ্ণ অসমর্থ নয় जे जगतर पापगुलो के तुम्हें दिए अनकाल तुम्हें नरक भोग करा अनंतकाल अनुं, तुम्हें नरक भोग करधर असमर्थ नये कृष्ण अनाये ब्रह्मांडर मोचन करते हरिदास ठाकुर यब रहस्य बोले सुंदर भावे ब्रह्मांडर मोचन भगवान जख प्रकट विहार कर ভগবান যখন প্রকট বিহার করেছেন তখন যে হরি নাম সংকীর্তন করতেন এরপরে এই ব্রহ্মাণ্ডের যত জীবগণ সবাইকে উদ্ধার করেছেন এই ব্রহ্মাণ্ডের যত জীবগণ আছে সবাইকে উদ্ধার করেছেন হরিদাস ঠাকুরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে এই সব রহস্য হরিদাস ঠাকুর বলেছিলেন ভগবান যখন প্রকট বিহার করেছিলেন এখানে তখন যত জীব আছে সমস্ত জীবকে তিনি উদ্ধার করেছিলেন কোনো ব্যক্তির এটা বিশ্বাসযোগ্য হবে না অনেক বিজ্ঞান ভিত্তিক আলোচনা আছে সেগুলো হরিদাস ঠাকুরকে মহাপ্রু যখন আলোচনা প্রসঙ্গে নামের মহিমা প্রকাশ করছিল হরিদাস ঠাকুর অনেক গুপ্ত রহস্য বলেছিলেন যেটা এখন চৈতন্য চৈতামিত আমাদেরকে যা আছে তথাপি জিজ্ঞাসা করলেও কেউ বলতে পারবেন না হরিদাস ঠাকুর যে রহস্যটা নামের উন্মোচন করেছেন তার রহস্য যদি জিজ্ঞাসা করা হয় এতদিন ধরে চৈতন্য চৈতামিত রয়েছে কিন্তু কেবি প্রায় বলতে পারবেন এর ভিতরে গুপ্ত রহস্যটা কী আছে সেখানে বলছেন যে বাসুদেব দত্তকে যে ব্রহ্মাণ্ড তো কিছু ব্যাপার নয় যেমন একটা ডুমুর গাছ আছে ডুমুর গাছে অনেক ডুমুরের ফল হয় একটা ডুমুরের ফল যদি পড়ে যায় ডুমুরের গাছটা অপচয় মানে না ডুমুরের গাছ থেকে যদি ডুমুর একটা পড়ে যায় গিয়ে নষ্ট হয় তাহলে ডুমুরের গাছ মনে করে না এটা অপচয় হয়ে গেল একটা ফল পড়তেই পারে এরকম একটা ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ড ধুলিকণার মতো উঠছে সেই ব্রহ্মাণ্ডের একটা যদি ব্রহ্মাণ্ড এরকম ছোট ব্রহ্মাণ্ড তার সমস্ত জীব নিচয় আছে তাদেরকে যদি ভগবান উদ্ধার করে পাঠিয়ে দেন তাহলে ভগবানের অপচয় বলে মনে করেন না কাজেই তোমাকে কেন কৃষ্ণ ভোগ করাবে অনন্ত কাল নরক ভোগ করাবে কেন এ তো প্রয়োজন নেই কৃষ্ণ সবই পারে অনন্ত ভগবানের ঐশ্বর্য অনন্ত ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য ইত্যাদি আলোচনা প্রসঙ্গে সনাতন গোসায়ে শিক্ষা আমরা আলোচনা করছিলাম আলোচনা করতে যে জায়গা আমরা উপস্থিত হয়েছি সেখানে বলছেন কৃষ্ণের রূপের বর্ণনা হয়েছে বলছেন সমস্ত পরব্রহ্মে যত ভগবানের অবতার আছেন বিগ্রহ আছেন সমস্ত বিভিন্ন রূপ ধারণ করে রয়েছেন তারা পর্যন্ত কৃষ্ণের রূপমাধুর্য গুণমাধুর্য থেকে অবাক যান। যে মাধুরীর ঊর্ধ্ব আনো নাহি যার সমান ভগবানের সমান এবং ঊর্ধ্ব তার রূপগুণ লীলা পরিকর বৈশিষ্ট্য যা কিছু আছে তার সমান বা ঊর্ধ্ব কোনো কিছু হতে পারে না হয় না সেই জন্য বলছেন যেহো সর্ব অবতারী পরব্রহ্ম অধিকারী এ মাধুর্য নাই নারায়ণে নারায়ণের মধ্যে এই সমস্ত নাই তাতে সাক্ষী যেই রমা নারায়ণের প্রিয়তমা প্রতিব্রতাগণের উপাস্যাব্রতা সেরোমণি তাদের সেখানেও দেখা যায় তিনি ভগবানের সঙ্গ লাভ করবার জন্য কৃষ্ণ নন্দনন্দনের সঙ্গ লাভ করার জন্য তিনি উপাসনা করেন লক্ষ্মী দেবী বেল বেলবন বৃন্দাবনে বেলবন সেখানে উপাসনা করছেন টু গেট দ্য অ্যাসোসিয়েশন অব ভগবান শ্রীকৃষ্ণ বাট শি ইজ নট অ্যালাউড স্টিল টুডে বিকজ শি ইজ নট ইনক্লাইন টু গোপিকাশ রাধারানী রাধারাণীর কাছে তা তিনি অনুগত নন গোপিকাগণের কাছে তিনি অনুগত নন এই জন্য তাকে কখনোই কৃষসঙ্গ প্রাপ্তির কোনো আশাই কোনো প্রশ্নই আসে না কেউই পেতে পারেন বলছেন তাতে সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা প্রতিব্রতগণের উপাস্যা সেই তো মাধুর্য जे धुर्य लोड़ी सब कम भोगे तपस्या जाते कृष्ण संग पा जाए कलेंधुर्य सर अन्न सिद्धि नही तेहो माधुर्य दि गुण खनि আর সব প্রকাশে তার দত্ত গুণ ভাসে অন্য সমস্ত ভগবানের যে প্রকাশ আছে বৈভব আছে যা কিছু ভগবানের অবতার সমস্ত কিছুর মধ্যে ভগবানের দত্ত ভগবান যে গুণাবলীগুলো দিয়েছেন সেই গুণাবলী তাদের মধ্যে দেখা যায় ভগবানের দেবা গুণাবলী আর সব প্রকাশে তার দত্ত গুণ ভাসে যাহা যত প্রকাশে কার্য জানি যেখানে যেরাম প্রকাশ শক্তি রূপ লীলা বৈশিষ্ট্য যখন যেখানে যেরাম প্রকাশ করবার প্রয়োজন সেরকম প্রকাশ করেন শ্রী রামচন্দ্রতে যেরকম প্রকাশ করার দরকার ততটুকু প্রকাশ করেন নৃসিংহদেবের মধ্যে যতটুকু প্রকাশ করার প্রয়োজন ততটুকু প্রকাশ করেন বরাহদেবী যতটুকু দরকার ততটুকু প্রকাশ করেন যখন যাকে যেরকম প্রয়োজন হয় সেরকম তিনি প্রকাশ করে থাকেন স্বরূপ তো সবাই এক আর গোপীভাব দর্পণ নব নবক্ষণে ক্ষণ তার আগে কৃষ্ণের মাধুর্য দোহে করে হুড়াহুড়ি বাড়ে মুখ নাহিমুড়ি নবনব দোহার পাথুর্য যে বস্তুটা অনুরাগের বস্তু আমার হয় খেয়াল করে দেখবে যে বস্তুটা অনুরাগের বস্তু হয় সে বস্তুতে অনুরাগের স্বভাব এই অনুরাগের স্বভাব যে সেই বস্তুটা যত পুরনো হয়ে যাক তথাপি তাকে পুরনো মনে হয় না নতুন মনে হয় স্ত্রীটা এত পুরনো হয়ে গেছে আজকে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে বিবাহ হয়েছে তারপরে এখনও তাকে নতুন মনে হয় অনুরাগ তার প্রতি আছে এইগুলো অনুরাগের স্বভাব পুত্রটাকে নতুন মনে হয় যত দেখছে ছোটোবেলা থেকে জন্মানো থেকে আদর করে যাচ্ছে সবই কিন্তু তার যখন আটানব্বই বছর বয়স হয়ে গেছে তখনও তার পুত্রের বয়স হয়ে গেছে হয়তো আশি বছরের ওপর তখনো তাকে খোকা বলে আদর করছে আশি বছরের ওপর বয়স তখনো তাকে খোকা বলে মা আদর করছে অনুরাগ অনুরাগের বস্তুকে রোজই নতুন মনে হয় অনুরাগের বস্তু রোজ নতুন মনে হবে পুরনো হয় না এটা অনুরাগের স্বভাব নন্দনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছে গোপিকা অনুরাগের বস্তু তাদের ভালোবাসা তাদের অনুরাগ জগতের অন্য কিছু কোনো হেয় বস্তুতে প্রতীত হয়নি যখনই ভগবানের প্রতি ভালোবাসা প্রীতি অনুরাগ সমস্ত কিছু বর্ধিত হয় তখন ভালো লক্ষণ যখন বিদ্ধজীব সকল সেখান থেকে অনুরাগ কখনোই থাকে না তাদের অন্যদিকে চলে যায় অনুরাগের লক্ষণ হল ভগবানে তো অনুরাগ বৃদ্ধি যে কি করে বুঝবো বলে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে হরিকথা শুনব যত কিছু বাহাদুরি আমার বাড়িঘর ধ্বংস হয়ে যাক আমার যত সম্পত্তি হয়েছে সব চলে যাক আমার দরকার নেই কেবল ভগবানের চৈতন্য চৈতাম্ব গ্রন্থ থাকলেই বহুপাত বল সব থাকবে কিন্তু এটা থাকবে আলমারির ভেতরেতে আলমারির ভেতর থাকলেই হবে আমাদের ভেতরে থাকাও দরকার নেই দুঃস্থ অবস্থা জগতের লোক যে পঙ্গু হয়ে পড়ে থাকে সেটাও দেখতে ভালো লাগে কিন্তু মঠবাসী ভক্তদের যে পঙ্গু অবস্থা হৃদয়ের যে পঙ্গু অবস্থা এটা দেখতে ভালো লাগে না এটা আরও কষ্ট লাগে তারা বিভিন্ন ক্রিয়াকর্মের অভিনয় করবেন ব্যস্ততা কিন্তু হরিকতা সময় শোনার তাদের টাইম নাই এমনিতেই সে বদ্ধ জীব তারপর এমন এমন সব সেবা দেয়া হবে যে যেন হরিকথা এমনিতেই সে শোনে না প্রভুপাদের সময় নিয়ম ছিল গুরুবর্গের সময় নিয়ম ছিল যে প্রত্যেক ব্যক্তিকে হরিকথা শুনতেই হবে তুই খা না খা মরে যা আমার দেখার দরকার নেই হরিকথা তোকে শুনতে হবে এটা চিকিৎসার জায়গা এটা চিকিৎসার জায়গা তোকে চিকিৎসা নিতে হবে তুই যদি চিকিৎসা না নিশ তাহলে তুই বদ্ধ পাগল হবি এখানে অনিষ্ট করবি जार कने हरिकता जाबना से सब किचु अनिष्ट कर कमीकांचन धंस कि चूरी डाक राह सब कर चिटिंगबी सब करुदेव आटकाते हेन को पृथ्वी गुरुदेव नहीं जिन्हें से शिष्य के रक्षा करते पर जिन्हें जार हरिक रुचि नहीं मठ बस मान प्रहसन क्लाब और मठे बस तर पक्षे प्राय হ্যাঁ জগন্নাথ দর্শন হয় না এই জড়োযোগে কী করে জগন্নাথ দর্শন যার হরিকথাই কানে ঢোগিনি সে জগন্নাথ দর্শন করতে পারবে না এমনি সামনে নাচা নাচাকুঁদা করবে কিছু এ বলছেন যে আর আশা করা যায় না আবার সেই প্রহুপাতের মতো কেউ আসবেন তারপর পরিস্থিতি ঘুরবে প্রভুপাত প্রতিজ্ঞা করেছেন প্রহুপাত প্রতিজ্ঞা করেছেন আবার আমাকে আসতে হবে চৈতন্য বলছেন চৈতন্য মঞ্জুষা গৌরীয়গণের মঞ্জুষা সেটা বৈষ্ণব মঞ্জুষা রচনা করবার সময় প্রভুপাত শেষ সময় হাত দিয়েছিলেন এবং চলে যাওয়ার আগে বলে গেছিলেন এই বৈষ্ণব মঞ্জুষাকে সম্পূর্ণ করবার জন্য হয়তো আমাকে আবার আসতে হবে সেই মহাজন না আসা পর্যন্ত আর পরিবর্তন হওয়া কোনো রকমভাবেই সম্ভব বলে মনে হয় না সেখানে বলছেন যে গোপিকাগণের হৃদয়টা হচ্ছে নির্মল দর্পণ আর তোমাকেও হৃদয়টাকে নির্মল করবার কথা বলেছে চৈতন্য মহাপ্রভু এরম হাজ্যর করে বলেছে সবার কাছে গুরুবর্গও বলেছেন কিন্তু কেউ কান দেন হৃদয়টাকে জঞ্জাল রেখে লাভ হয় না বাইরে পরিষ্কার জামা পড়লে লাভটা কি হবে হৃদয়টা নোংরা হয়ে রেছে কুৎসির জঞ্জাল বাইরে পরিষ্কার কাপড় পরে কি হবে লাভ নেই তো কিছু এটা বেসারা করেন ভক্তিমথ ঠাকুর বলেছেন বেসারা বাইরে সুন্দর কাপড় পরেন ভদ্রলোকেরাও করেন সমাজে ভেতরটা কুৎসি সেগুলোকে ভদ্রতা বলেন এখন সেই ভদ্রতাটাই আমাদের বড় হয়ে দাঁড়িয়েছে এই জন্য বলছেন গোপিকাগণের ভাব হচ্ছে হৃদয়ের ভাব হচ্ছে নির্মল দর্পণ সেই নির্মল দর্পণে কৃষ্ণ যে ভালোবাসা কৃষ্ণের যে যা কিছু সৈষ্ণব আছে কৃষ্ণ সংক্রান্ত কৃষ্ণের রূপ গুণ পরিক যা কিছু আছে সেইগুলো সমস্ত তা সেই দর্পণে হৃদয় রূপ দর্পণে নতুন নতুন নতুনভাবে মনে হয় আমি একটু আগেই বলেছি তোমার যদি অনুরাগের বস্তু হয় কোনো কিছু তাহলে রোজ দেখবে তাকে পুরনো মনে হবে না যার প্রতি তোমার স্নেহ থাকবে বৃদ্ধি থাকবে আকর্ষণ থাকবে তাকে নতুন বলে মনে হবে কোনদিন দিন পুরনো মনে হবে যে মদ্যপান করছে তার নতুন নতুন রোজ একটা করে মজা পাচ্ছে সে আর পাচ্ছে বলিছে ওই নেশার মধ্যে রয়েছে প্রত্যেকের নেশায় রয়েছে যদি বলো জগতে কে নেশায় নেই জগতের সবাই নেশায় রয়েছে কেউ কমিউনিগঞ্জের নেশায় রয়েছেন কেউ প্রতিষ্ঠান নেশায় রয়েছেন কেউ মদের নেশা রয়েছেন কেউ হিরোইনের নেশা রয়েছেন সবাই কেউ বিদ্যার নেশায় রয়েছেন কেউ সংসারের নেশায় রয়েছেন সবাই নেশা নেশা ছাড়া কেউ নেই জগতে নেশা ছাড়া কেউ নেই সবাই নেশায় রয়েছেন নেশাও মানে হচ্ছে রস আস্বাদন এটা কি বলে নেশা কিন্তু রসের স্বরূপ তারা জানে না সেই জন্য ভগার খালে ডুবে মরছে রসের স্বরূপটা জানে না বলে তারা ভগার ভগার খালেতে ডুবে মরছে কেউ কেউ বলছে আমার ভেতরে ক্যান্সার হয়েছে থাক আপনাকে দেখতে হবে না আমি ভালো কাপড় জমা পরে ভেতরে লুকিয়ে রাখবো কপটতাটাকে বজায় রাখাতেই আমি বৈষ্ণবতা মনে করবো বিভিন্ন ফেট্রি বাঁধবো বিভিন্ন কায়দা করে ঘুরে বেড়াবো নাচা কোঁদা করব লোকের কাছে ভ্রমণ করব আমি বড় হয়েছি কিন্তু সে কখনোই চাইছে না তার হৃদয় নির্মল হোক সবচেয়ে দুঃখের কথা যে গুরুবৈ যে গুরুবৈষ্ণবের কাছে অনন্ত ঐশ্বর্য পেতে পারে সম্পত্তি ঐশ্বর্য মানে জ্বর ঐশ্বর্য নয় তার কাছে কপটতা করে চিরকাল তার কাছে থাকব তাকে শোষণ করব তাকে পীড়ন দেবো সব কিছু করবো অথচ তার কাছেই আমি থাকব তার কাছেই থেকে আমি এইসব অত্যাচার করে আমি তাকে বোকা বানাবো এইভাবে তারা থাকছেন হরিকতা আকর্ষণ নয় থাকলে তারা আসতেন দৌড়ে ছুটে জগতের লোক উপকার পেতে পারে কিন্তু এরা পাবে না চিরবঞ্চিত সাপের যে ভেতরের যে ভাবটা সাপকে যতই যা করো কিছুতেই যাবে না সাপকে পেটালে পরে পিটিয়ে ফেলে দাও সুস্থ হয়ে পড়লো তারপর আবার ফোঁড়া ধরবে আবার সুস্থ হয়ে আবার ওই ফোনা দিয়ে মারবে তোমার এরকম সাপের মতো ক্রূর এরা স্বাস্থ্য বলছে ক্রূর ক্রূর ব্যক্তি ভেতরে ক্রূরতা আছে ए सब अनेक नीतिशास्त्र कथा बोचन सर्प क्रूर और खल व्यक्ति से क्रूर नीतिशास्त्रा बोल सर्प ऊषन बस सर्प के जदि औषध दिए बस जाए हाथों ओषद रेह सर्पी सर्प छवल मारे पर खल केंपी ने जाते खल व्यक्ति के को मत निवारण करते ও ঘুরে ফিরে সাধু পেছনে ওর থাকবেই থাকবে ও কোনোদিন ওর জীবনের স্বভাব সারা জীবন সাধু সঙ্গে থাকলো কিছু কিছু স্বাস্থ্য শুনেছে সর্বক্ষণ কিছু মুখস্থ হয়ে গেল বাজারে বলতে পার আলাদা সম্মান চাই তার আলাদা প্রতিষ্ঠায় গুরু বৈষ্ণবের সম্মান তার সহ্য হয় না তারা জানে না যে গুরু বৈষ্ণব এক বিন্দু সম্মান নেয় না তোদের সম্মান কী রকম জঞ্জালের মতো ফেলে দেয় আলাদা সম্মান চাই আলাদা প্রতিষ্ঠা চাই তাকে কোনো কিছু বলা যাবে না তার পর কোনো কিছু শাসন করা যাবে না কিছু না কিছু করা যাবে না তাকে অথচ থাকবে পরিচয় দেবে ওনার সঙ্গে থাকি এই হচ্ছে দুঃখের বিষয় কিছু করার সেই জন্য বলছেন যে ভক্তিবিনোদ ঠাকুর আর প্রভুপাদের বিচার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা না করতে পারব আমাদের সোসাইটি চলবে গৌরী আমার চলবে না সোসাইটি চলতে পারে কিন্তু গৌরী আমার চলবে না মহাজনগণ কাঁদবে না সেই জন্য এখানে বলছেন নব নব ক্ষণে ক্ষণ তার আগে কৃষ্ণের মাধুর্য এই দর্পণের আগে নতুন নতুনভাবে দেখে রোজই কৃষ্ণকে গোচারণে যাচ্ছেন দেখছেন গোচারণ থেকে ফিরছেন দেখছেন তারপরে গৌদহন করছেন দেখছেন সর্বসময় কিন্তু এক মুহূর্ত কৃষ্ণ যদি চোখের আড়ালে যায় তখন কৃষ্ণকে অসহ্য মনে হয় কৃষ্ণ যদি চোখের আড়ালে যান এক মুহূর্ত তাহলে তারা সহ্য করতে পারেন না তাদের এত বিরহ যন্ত্র না গুরুবৈষ্ণবের প্রতি যতক্ষণ আমাদের সে ধরনের ভালোবাসা না আছে তখন যতই আমি গোপে তেল দিই কিচ্ছু হবে না গুরুবৈষ্ণবের প্রতি যখন আমার ওই রকম তীব্র ভালোবাসা আসবে যে একটু বিরহ হলে ছটপট পাগলের মতো অবস্থা হচ্ছে যেটা শ্রীনিবাস আচার্যের প্রতি রামচন্দ্র কবিরাজের হয়েছিল বৈষ্ণবের প্রতি বৈষ্ণবের ভালোবাসা দেখতে গেলে নরোত্তম ঠাকুরকে দেখতে হয় তিনি যেমন করেছিলেন রামচন্দ্র কবিরাজ যখন চলে গেছিলেন তখন তিনি পাথানে মাথা কুটে রক্ত করেছিলেন পাথানে কুটিব মাথা অনলে পশিব সেখানে বলছি রামচন্দ্র গুণ রামচন্দ্রকে সঙ্গ পাওয়ার জন্য রামচন্দ্র সঙ্গম আগে নরত্তম ঢাক আবার গৌরাঙ্গ গুণেনিধি কোথায় গেলে পাব ইত্যাদি বলেছেন গৌর এবং গৌরের ভক্তগণকে যারা জীবাতু করেছেন তারা ছাড়া আমি বাঁচব না এই অবস্থা যাদের হয়েছে তারাই ভগবানকে লাভ করবেন যারা রুটি ডাল খেয়ে নিজের শরীরকে পরিচর্যা করছেন বেশ শরীরটা ভালো থাকুক আমার সুস্থ থাকুক তারা ভগবানকে পাবেন যারা ভগবানের অপ্রাকৃত কথাকে জীবাদু করেছেন আমি দু দশ দিন না খেয়ে বাঁচতে পারি কিন্তু হরি ভগবানের কথা যেন আমার শ্রবণ বন্ধ না হয় যে সমস্ত জীবাত্মা সাধু গুরু বৈষ্ণবের স্নেহ লাভ করেছেন তারা অবশ্যই ভগবানের স্নেহ লাভ করেছেন ভগবান তোমার সামনে এসে দাঁড়ায় না গুরু বৈষ্ণবের হৃদয়তে প্রকট বিহার করেন তারা তারা যদি তোমাকে বাস্তবিক স্নেহ করেন তোমার নিষ্কপট ভাব দেখে সেটাতেই মনে করবে ভগবান তোমাকে বাস্তব স্নেহ করছেন কিন্তু এসব কথা জগৎবাসী মানে না তথাকথিত ভক্ত সমাজ মানে না তারা বিভিন্ন বেশ গ্রহণ করবে সাধুকে মিথ্য কথা বলবে সাধুর কাছে থাকবে সব কিছু করবে শাসন করলে তারা মানবে না শুনবে না সেই জন্য চিরকাল তাদেরকে বঞ্চনাও করে যান সাধু গুরু বৈষ্ণব চিরকাল এমন মার মারেন তাদেরকে যে চিরকাল তুই বঞ্চিত হয়ে যা হয় গুরু করে দেবেন এই তুই দীক্ষা দে এবার দীক্ষা দে গুরুদেব প্রকট থাকতে থাকতে বলছেন জানেন ওর গুরু হওয়ার ইচ্ছা আমার এখন অসমর্থ ভাব দেখুন আপনারা সব এনার কাছ থেকে নিন একই কথা একই কথা কি করে হবে একই কথা কি করে হবে স্বাস্থ্যের কথা কখনো মিথ্যে হয় না যতক্ষণ পর্যন্ত শিষ্য গুরুদেবের সঙ্গে না মিলে যাবে ততক্ষণ পর্যন্ত এক হতে পারে না বঞ্জলা করছেন জগৎবাসী বঞ্চনা চায় তাই জন্য তিনিও বঞ্জনা করেন ওনার কাছে নিন আপনারা প্রকট থাকতে যা গুরু হ গুরু হ পরবর্তী জন্মে গরু হবি গুরু হ গুরু হা সাতা মেটা এবার অনেক স্বাদ মিটিয়েছিস কর্ম তপ যোগ জ্ঞান বিধি ভক্তি জব ধ্যান ইহা হইতে माधुर्य दुर्लभ जे माधुर्य आस्दन रागानुगा मार्गे भक्तजन करते चान सेम तप जो ज्ञान विभिन्न विधिमार्ग आधिभक्ति आप आन आज अनेक प्रक्रिया आई समस्त प्रक्रिया विक्रिया सबके कजे लागिए तुम कृष्णर जो माधुर्य आस्दन करते पर जरा तुम्हें मिथ्य कथा वंचना करा कृष्ण के ओरा मिथ्यकता बोल तबावे स्वीकृति हो जो कपटता ना चूड़ी ना व्याचार ना कर स्वीकृति जमा यह मिथ्ये नहीं क्यूँ कृष्ण भजन ओवे है ना ये सत्यकथा बला दरकार को जीवगण के रखार जो बोलते स्वीकृति जमा के लोभ देखाते যদি ওদেরকে লোভ দেখাতে পারতো আর ওরা যদি অপরাধ না করতো তাহলে ওদেরকে লোভ দেখানো যায় আর অপরাধ করলে লোভও দেখানো যাবে না লোভটাও খাবে না লোভ বুঝেছ টোপ টোপ টোপটা খাবে না অপরাধ যদি থাকে তাহলে টোপটাও খাবে না অপরাধ যদি না থাকে তাহলে সে টোপ গেলবে অর্থাৎ ভগবানের যে আনন্দময় কথা বলবে তার আকর্ষণ হবে তখন প্রলোভন দেখাতে হবে জীবাত্মাগুলোকে জীবাত্মাগুলো তোমার সামনে তোমার তোমার সামনে যদি আমি তুলে ধরতে অসমর্থ হই তুমি কি বস্তুরা পেতে পারবে এই জন্মে তুমি কি বস্তুরা এই জন্মে পেতে পারো এটা যদি আমি তোমার সামনে প্রলোভন দেখাতে না পারি তাহলে আমার গুরুগিরি হলো না গুরুগিরি ওইটি গুরুগিরি আসনে বসা নয় গুরুগির হলো শিষ্যকে প্রলবিত করা শিষ্যকে উত্তেজিত করা কৃষ্ণ ভজনের প্রেরণা তার মধ্যে আগুনের মতো উত্তেজনা আসবে আমি কৃষ্ণ ভজন করব আমি এরকম ভগবানের জন্য প্রাণ দেব এরকম তার মধ্যে উদ্যোগ আসবে উৎসাহ নিশ্চার দৈর্যাত তত্তৎকর্ম প্রবর্তনাত এগুলো সব আসবে কেউ আলোচনা করেন না ভাষণ দেব ভাষণ দেব কিন্তু এইসব আলোচনা করব না এইসব আলোচনা করলে অসুবিধা আছে তো গোস্বামীগণে এইসব আলোচনা আমি তুলবো না কখনোই তুলব না কেচু খুঁটতে সাপ বেরোবে আমরা বলছি গোস্বামীগণের আলোচনা করার জন্যই তো গৌরী মঠ হয়েছে তোমার ভাষণ কে শুনবে তোমার ভাষণ শুনে তো লাভ নেই কিছু কাম কোদে জর্জরিত তুমি খুলে ওগুলো দেখাও নিজে আচরণ করো সেগুলো খুলে গোস্বামীগণের সমস্ত কথাগুলো চর্চা করো সমস্ত বলো জগৎবাসীর কাছে যে গোস্বামীগণ কি বলে গেছেন সেগুলো অ্যানালিটিক্যালে আলোচনা করো এক খালি উপদেশামৃত নিয়ে এক বছরকাল আলোচনা করা যায় এক বছর কাল খালি উপদেশামৃত খালি ওই তোমরা দেখছো এই কটা শিক্ষা স্টক ওইটা নিয়ে এক বছর আলোচনা করা কোথা থেকে এক একটা অ্যাঙ্গেল থেকে এগুলো আলোচনা করে জগৎবাসীর কাছে রাখা দরকার যারা এসছেন আমার কাছে দীক্ষা নেওয়ার অভিনয় করেছেন তাদেরকে বলা দরকার हे तुमरा एक दिखे जागल ग्रहण कर लेल्ब प्रलोभन ना देखा तारा न। आर तारा देखे हरिकता भलो हम से क्यों हरिकता जान ना से व्यवस्था कर हरिकता जो से ना हो मंगल हो जाए तक हमार स्वरूप जिन्हे फिले चाली कर सब चे बुखे बेपारे चाहना ना এই আলোচনাগুলো হলেই যোগের স্বরূপ খুলবে তারা বলছেন এইগুলো আলোচনা হলে আমার দুর্বলতাগুলো ধরা পড়ে যাবে এইসব আলোচনা করতে দেবো না অন্য সব আলোচনা কর। আমরা লোক লোক ঠকাবার জন্য গৌরী মঠ খুলি নাই গৌরী মঠ অপ্রাকৃত জগৎ থেকে এসছেন জগৎবাসীকে বাঁচাবার জন্য তাহলে গোপীগণের ভেতরে তীব্র ভালোবাসা অনুরাগ তাই জন্য গোপিকাগণের যে হৃদয় দর্পণ তার কাছে নতুন নতুনভাবে দেখা যায় নতুন নতুনভাবে রোজ দেখ কৃষ্ণকে দেখছে নতুন আহ কি অপূর্ব সৌন্দর্য কি অধুর্য মাধুর্য তালে কর্ম তপ যোগ জ্ঞান বিধিভক্তি জব ধ্যান সব যা কিছু তুমি প্রসিজিওর পদ্ধতি তুমি গ্রহণ করবে কৃষ্ণের মাধুর্য গ্রহণ করার জন্য এগুলো যথেষ্ট নয় তা বলে তুমি বিধি মার্গ ছেড়ে দেবে না বিধিমার্গতে তোমাকে থাকতে হবে বিধিমার্গতে থেকে চিরকাল রোগরে গেলে তালে হবে না বিধিমার্গতে রোগরে গেলে হবে না কেবল সারা জীবন কালকে আলোচনা করব সকালে সারাটা জীবন খালি জীব অনর্থ কাটাবার জন্য কাটিয়ে দিল তাহলে লাভটা কি হল অনর্থগুলো কাটাবার জন্য চুটকি লাগে এরকম চুটকি লাগে এরকম লাগে অনর্থ কাটাতে জীবন চলে যাবে কি হলো কি এগুলো হচ্ছে এগুলো কি নাটক হচ্ছে না কি হচ্ছে এগুলো একটা জীবের অনর্থ যাচ্ছে না একটা জীবের অনর্থ হচ্ছে না আমি অনর্থগ্রস্ত লোকগুলোকে নিয়ে এসে আরও সেখানে ঝুলন খুলব প্রদর্শনী খুলব এক্সিবিশন আরো তোরা রজতমগুণের এক্সিবিশান করবে বাইরের লোক দেখবে সাধু বানাতে হবে তো নিজেও সাধু হতে হবে অপরও সাধু হোক সেই জন্য বলছেন বিধিমার্গটাকে ফেলে দেবে না বিধিমার্গটাকে আঁকড়ে ধরতে হবে কিন্তু এই প্রলোভনীয় বস্তুগুলো যে প্রলোভন তোমাকে হরিকথার মাধ্যমে বলা হয় সেগুলো তোমার হৃদয়ে যদি প্রবেশ করে তাহলে স্বাভাবিকভাবেই কৃষ্ণের রূপগুণ লীলা তোমাকে আকর্ষণ করবে এবং তুমি সেগুলো আস্বাদনের জন্য তৈরি হবে এটাকেই বলে ভবিষ্যতে তুমি রাগনগ ভজনের জন্য তৈরি হচ্ছ রাগানুগা রাগানুগা ভজনের বৈশিষ্ট্য বলবার জন্যেই গৌরীয় মঠ তারও ওপরে যদি আরও শুদ্ধভাবে বলতে হয় তাহলে রূপানুগ ভজনের বৈশিষ্ট্য আরও শুদ্ধভাবে বললাম রাগানুগ বলব রাগানুগ একটা ওপেন কথা রাগানুগা বলতে যশোদা মায়ের পৃথিতে আকর্ষণ হয়ে কেউ যশোদা মায়ের মতো আচরণ করল তার মত তার অনু করলো। কিন্তু রূপানুগ যারা আছেন তারা বলছে না রাধারানীর আনুগত্য তাহলে আরও ফিল্টার হয়ে গেল কথাটা तेल ये कथागुल बोझ दरकार आईगुल द्वारा कोई जत बहादुरी देखाओ कर्म तप जो ज्ञान विधि भक्ति जप ध्यान जाचु कर ज्ञान जो किगत यहा बोलते कर्म तप जो ज्ञान विधि भक्ति जप ध्यान इधुर्य दुर्लभ जो माधुर्य आस्दन करगवान नंद नंदन ये ना কিন্তু বিধিমর্গ রথজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ কবে এই সমস্ত ছেলেগুলোকে কে শুদ্ধতা শেখাবে আমার তো মাথা মানে পাগল হয়ে যায় বলে কবে এগুলোকে শুদ্ধতা শেখাবে এইসব লোক কবে শেখাবে কে আছে এমন হৃদয়টা যার গুলে পড়ছে এগুলোকে শুদ্ধতা শুদ্ধতাই তো শিখবে না শুদ্ধতা শিখতে পারবে না হয়তো ওপরে ঘুমোতে দেরি হয়ে গেছে এখানে বসে এই নোংরা যে আর এখানে যে ধুলো ময়লা ওখানে করে নেবে আবার প্রসাদের থালাটা নিয়ে গিয়ে বাথরুমেতে ধোবে কে কে করবে আমি এক কুত্তা আছি চিৎকার করতে থাকবো এক জনের পেছনে এক এক একজনের পেছনে দৌড়াতে হবে আমাকে তাহলে আমার কত কোটি কোটি জন্ম লাগবে এক একটা লোককে বাঁচাতে হওয়ার নয় কিছু করার নয় এসে যে সুকৃতি সঞ্জয় হোক দেখা যাক কি হয় तोले, परे तोले, परे तो आन्णी आन्णी के शेखा दे कत शुद्धता हम पर तुम्निक करते बस भी तर देह मन आसन स्थान तर मन कत पवित्र तब तरी आर्निक कटा मंत्र दे कटा मंत्र दे मंत्र जप करते कत कानुषर मन चंचल एक मंत्र करते करते भूले गल आर दुबार कर दुबा तीन बार भूले गल করিনি আবার করব এই কত কত লাল লেগে যায় এক ঘন্টা কিন্তু তার বাস্তবিক যদি করে মন ঠান্ডা করে তাকে যা যেমন আছে বেশিক্ষণ লাগবে না তা বলে আমি বলছি মিনিট লাগবে এরা যেমন করছে সেই জন্য প্রত্যেকটা মন্ত্রের স্বরূপ জানা সম্বন্ধ জ্ঞান অধিও সমস্ত জেনে মন কি ঠান্ডাই করতে পারে না প্রথম কথা হল মনকে যে গোঠাবে তারা দেখছে যে এদের কাছে কি আছে এরা কি করে এরকমভাবে থাকতে পারে একটা মানুষের ভাবে জীবনযাপন করতে পারে না একটা মানুষের ভাবে জীবন কীভাবে করতে পারে তারা সমস্ত জগৎ থেকে তুমি তাকে কেড়ে নিয়ে রেখে দাও অন্য যায় গুহার মধ্যে আনন্দে থাকছে সেখানেও তো সংকীর্তন করছে তোমরা কেউই নেই কেউ ওখানে বসে বসে সংকীর্তন করছে পাগলের মতো কী করে এরা হয় এগুলো দেখেও তারা বুঝতে পারে না দেখেও তারা শেখে না তারা মনে করে আমাদের এই বাহাদুরিগুলো বজায় রাখাটাই হলো এটাই যদি চলে গেল আমার যদি আমার যদি অভিমানটাই চলে গেল তাহলে আর কী রইল আমার যদি অভিমানটাই চলে গেল তাহলে আর রইল এটা কি আমার তো ওইটি আছে হরিকথা শুনবো অথচ আমার মধ্যে অনর্থগুলো সব থাকবে এটা কি করে হয় এটা হয় বাস্তব হরিকথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো দূষিত ব্যক্তি সে পর্যন্ত নির্মল হয়ে যাবে যদি বৈষ্ণব অপরাধ না করে হতে বাধ্য বৈষ্ণব সংজ্ঞা এতই প্রবল বলছেন কেবল তাহলে বিধিমার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগমার্গে করায় প্রবেশ বিধিমার্গতে ধরে রাখতে হবে যেহেতু আচার বিচার আচরণ শুদ্ধতা কিচ্ছু শেখা হয়নি সেগুলো শিখতে শিখতে হয়ে যাবে হবে না তা এমনও দেখা গেছে অতি দ্রুত হয়ে গেল অতি দ্রুত মানে সবে এসছেন তা জানি না পূর্ব সুখে কি ছিল সাধুরবাব বৈশ্ববের কৃপা এমন পেয়ে গেল দেখা গেল অতি পুরোনো অনেক লোক রয়েছে চল্লিশ পঞ্চাশ বছর রয়েছে সব বজনে তাদের কিছু হল না অথচ দেখা গেলো অনেক পরে এসছেন বারো চোদ্দ বছর হবে গুরুদেবের প্রায় শেষ সময়তে এসছেন কিন্তু এসো এমন কৃপা পেয়ে গেলেন ব্যাস কৃতজার্থ যারা দাবি করছেন চল্লিশ পঞ্চাশ বছর তাদের হলো না এগুলো হয় না মনে করো না নিরাশ হয়ে যাবে না হয় হয় যদি না হতো তাহলে এই ভজন রাস্তাটা মিথ্যে মিথ্যে হয়ে যেত হয় কিন্তু সে অবস্থাটা তোমাকে চিন্তা করতে হবে তোমার চালাকিটা এইখানে লাগাতে হবে ভজনের যে চতুরতা বলে যে জন কৃষ্ণ ভাজে সে হয় চতুর কেন এই বলা হলো কেন কথা বলা হলো কৃষ্ণভক্ত শয়তানের শয়তান আমি আলোচনা করব কদিনে কৃষ্ণ ভক্ত হলো শয়তানের শয়তান সেই জন্য কর্ম তো সেগুলোর দ্বারা হবে না কেবল যে রাগমার্গে ভজে কৃষ্ণে অনুরাগে তারে কৃষ্ণ মাধুর্য সোলভ যে রাগমার্গকে অতিক্রম করতে পেরেছে সৌভাগ্য ক্রমে যার কৃষ্ণতে প্রবল অনুরাগ বৃদ্ধি হয়েছে হ্যাঁ তার পক্ষে এই সমস্ত আস্বাদন করা সম্ভব ব্রজের ব্রৈজন্য নন্দনের মধ্যে কি আস্বাদন আছে কি আনন্দ আছে এটা সে অনুভব করতে পার। দাস যে রস আস্বাদন করেছেন দাসরস যে আস্বাদন সে কতদূর পর্যন্ত উঠতে পারবেন যে সক্ষরস আস্বাদন করেছে সে কতদূর পর্যন্ত উঠতে পারবেন যে বাৎসল্যর আস্বাদন করেছে সে কতদূর যেতে পারবেন মহারাজ যে মধুর রস আস্বাদন করছেন সে কত দূর পর্যন্ত যেতে পারে কত শেষসীমা কোন পর্যন্ত যেতে পারবেন এগুলো সমস্ত আলোচনা হয়ে বোঝা দরকার চিরকাল মূর্খ হয়ে থাকতে হবে না আমরা তোমাদেরকে মূর্খ মূর্খ বানাবার প্রোগ্রাম করিনি যে তোমরা মূর্খ থাকলে আমাদের সুবিধা হবে কিছু মান্যতা পাবো আমরা চাই সবাই জানুক শুনুক সত্য কথাগুলো বুঝুক বোকা বানাবো না সবাইকে আধিপত্য বিস্তার করতে আমার সুবিধা হবে তোমরা যদি বোকা থাকো আমি সেই কোনোদিন সে ধরনের কোনো চিন্তাধারা রাখি নাই জীবনে এগুলো হচ্ছে মসরতা। এগুলো করলে মৎসরতা আমি চিরকাল ছড়ি ঘোড়াবো নিজে ওগুলোকে মূর্খ করে রাখবো ধমক দিতে সুবিধা হবে আরে তোমার পায়ে ধুলোটা আমি মাথায় নেবো তুমি মূর্খ বুঝতে পারছো না ওই জন্য তোমাকে আমি এখান গালাগাল দিচ্ছি তোমাকে বৈষ্ণব বানাবো বানিয়ে তোমার পায়ে ধুলো আমি মাথায় নেবো এই আমার ইচ্ছা তুমি আমার ইচ্ছাটা বুঝতে পারিনি না পারে তুমি হিংসা করেছ আমার সঙ্গে পরম বৈষ্ণব নিয়ে থাকি এরকম অনেক মায়ের পায়ে ধুলো মাথায় নি অনেক কিছু তারা জানতে পারেন হেন বলছেন যে সেই রূপ সেইরূপ বোঝাশ্রয় তাই জন্য গুরু বৈষ্ণব কি করেন অনেক সময় অনেক সময় তার সেবককে অনেক পেঠান ভক্তি বিবেক ভারতী মহারাজ তার কাছে যে সেবক থাকতো সে মার খেত প্রচণ্ড মার তার কাছে কোনো সেবক থাকতো না এত মার খেত মানে কল্পনা করা যায় না একটু যদি তুমি এদিক ওদিক করেছো তোমাকে পেঠানো সঙ্গে সঙ্গে ভক্তি বিবেক ভারতী মহারাজ যাকে খালি এরাম যদি বসতেন এরকমভাবে পাঠ করতে হবে না খালি দেখলে হয়ে যেত কৃষ্ণবর্ণ প্রহ্লাদের মতো চোখ টানা টানা কৃষ্ণবর্ণ এই রকম দশা আর ঢাকাতে যখন সেখানে যখন বসতেন ময়দানে কথা বলতে চৈতন্য ভাগবত তখন এক একটা সুর পাঠ করতেন চৈতন্য ভাগবতের মনে হতো মানুষের ভেতরের আত্মাটাকে টেনে আনছে। ভক্তির এমনই প্রভাব যারা শুনতো তাদের মনে হচ্ছে আত্মাটাকে টেনে নিয়ে আসছেন এই হলো বাস্তব বক্তা বাস্তব প্রচারক যার উপর চৈতন্য মহাপৌর করুণা আসছে। এইভাবে লক্ষণ বুঝতে পারবে যিনি লাভ পূজা প্রতিষ্ঠার জন্য হরিকথা বলেন না যার হরিকথাতে শান্তিপুরের সনাম ধন্য পাঠক যারা আছেন তারা বানের জলে ভেসে যেত তাদেরকে তখনকার দিনে হাজার হাজার টাকা দিতে হতো তবে তারা আসত ভাগবত পাঠ করত তাদের কাছে যারা ভাগবত শুনত সবাই নরকে যেত তাদের কাছে যারা পয়সা দিয়ে তারা ভাগবত শুনত তারা সবাই নরকে যেত কেউ বাদ নয় এত বড় সুবিধা হতো কিন্তু পশু সদৃশ্য এই সমাজ তারা জানতে পারতো না ভাগবতের স্বরূপ কিন্তু এত সুন্দর তিনি বলতেন পয়সা দিয়ে নিয়ে যেতে হতো থাকে ভাড়া করে ভা যত্ন করে নিয়ে হবে কিন্তু আমাদের গৌরী মঠের যারা আছেন তা তোমাদেরকে পায়ে ধরে বলছেন আমারে কিনিয়াল ভজ গৌরহরি নিত্যানন্দের আনুগত্য করছেন তারা বলছেন না আমাকে পয়সা চাই হরি কথা বলবো কেন হরি কথা তাদের প্রাণ যেখানে হরি কথা বল আর এখানেই নয় বলল যেখানে বলবে সেখানে অন্য কিছু করবে না অন্য থাকে জায়গায় সেটা করবে না সব জায়গায় হরিকথাই বলবেন স্বার্থ থার ভগবানকে সন্তুষ্ট করা সেইখানে সেই ময়দানে কর্পোরেশনের মাঠে বসে যখন ছিল ভক্তিবিয়েক ভারতী মহারাজ যখন চৈতন্য ভাগবত পাঠ করতেন তখন মনে হতো সেই যারা শ্রবণ করছেন তাদের ভেতরে আত্মাটাকে এরকমভাবে ট্রেনে নিয়ে চলে আসছেন নিজের কাছে একে বলে পাঠ আর দেখা যেত শান্তিপুরের সেই গোসাইজি শান্তিপুরে সেই গোসাইজি সেখানে পাঠ করতে গেছেন ভাগবত পাঠ হবে হ্যাঁ দুমাস ধরে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে চারিদিকে অমুক গোসাই আসছেন আমি আর নাম করবো না করে দরকার নেই আমার তো কাউর সমালোচনা করার উদ্দেশ্য নয় তত্ত্বটা বলাই উদ্দেশ্য অমুজ্ঞ সাইজে আসছেন পাঠ করতে সমস্ত লোক ওখানে ভিড় কর ভিড় করতো আর যেই সেগুলো ভক্তি বিবেক ভারতী মহারাজ কর্পোরেশনের মাঠে বসে হরিকথা আলোচনা করছেন কর্পোরেশনের মাঠের একটা একটা অংশই পরবর্তীকালে ঢাকা মঠ হয়েছে কেউ জানে না সব কথা গোপন কথা কে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত সেই কর্পোরেশনের সেই জায়গা দেওয়ার জন্য হিন্দুরাই বিরোধিতা করেছিল হিন্দুরা নিজের গলা কাটে হিন্দুরা সেখানে যে পুর বিভাগের প্রধান ছিলেন মুসলিম ভাই তাকে ধরেছিলেন সমস্ত আমাদের গুরু গুরুবর্গরা তারা তিনি তখন গোপনে বলেছিলেন আমি দেখছি ব্যাপারটা কি করা যায় যারা বিরোধিতা করতে এসেছিল যে এখানে কখনো কিছু করতে দেবো না এখানে হবে না তখন ওই কাজী সাহেব উনি কাজী সাহেব বলছি এমনি নাম করা লোক ছিলেন তিনি পূর্ব বিভাগের প্রধান ছিলেন তিনি বলছেন আপনারা কেন এরকম বিরোধিতা করছেন আপনাদের তো হিন্দুদের মন্দির হচ্ছে রাধা গোবিন্দ ভালো গৌরাঙ্গ মহাপ্রভুর আপনারা কেন বিরোধিতা করছেন কি করে আপনাদের এরকম মসরতা আসছে তিনি কিন্তু জলের দরে দিয়েছিলেন ওটা অনেক কায়দা করে দিয়েছিলেন তিনি তা তখনকার দিনে কোনো বৈভব ছিল না এক ফটা পয়সা যেটা দিয়ে ওই জায়গায় নেবেন এখন তোমরা ঝালে ঝলে খাচ্ছ একটা পাতলা ডাল আর একটু যদি লাফড়া হতো গোরাংমাপু প্রচুর দিয়েছেন আমাকে ওইটা খেয়ে আমি শরীর ধারণ করব এই ছিল তখনকার দিনে ভক্তি কেন তারা ভক্তি পেতেন এখন তুমি ভক্তি দিতে পারছো না তাই তোমার কাছে ছানার রসার দরকার হবে প্রোটিন ভিটামিন থাকবে না সন্ন্যাসীরা বলছেন আমাকে শরীরটা মহারাজ দুর্বল হয়ে যাচ্ছে আমি খা এসব খা এনে পয়সা নিয়ে যা খা এগুলো খেয়ে শরীর ভালো কর আমি তো জানি এনার্জিগুলো কোথায় চলে যাচ্ছে গুরু বৈষ্ণবের সেবা করে কোনোদিন এনার্জি চলে গেছে আমি বাপের জন্মে শুনিনি এই প্রথম শুনছি তখন আমি যা প্রণয় পর নিয়ে খা ভালো খেয়ে শরীর ঠিক কর বৈষ্ণব সেবায় লাগু আর বৈষ্ণবদের কাছে ভালো জিনিস আছে তোমার নিয়ে যাও এগুলো বৈষ্ণবদের দাও এখানে এনেছো কেন ওরা খাবে না এখানে আমি খাবো কি করে হয় ভক্তি কঙ্খন তপশ্রী মহারাজ এই ঘটনাগুলো না বললে বৈষ্ণবতা আসবে না ভক্তিগণ তপন তপসীমারা দক্ষিণ ভারতে তিনি তিনি কিছুদিন আচার্য হয়েছিলেন চৈতন্য মঠে চৈতন্য মঠের অনেক ঘটনা আবার তাকে ফেলে দেওয়া হয়েছিল পুতুলের মতো ফেলে মত সেই ব্যক্তির অনন্তকালেও মঙ্গল হয়নি হবেও না তিনি যখন দক্ষিণ ভারতে ছিলেন তার এক সেবক তিনি কি করতেন দুধ দিয়ে দুধের যে ওপরে যে যত স্বরগুলো পড়তো সেগুলো তুলে নিয়ে গুরুদেবকে দিতে দিতে দিতে গেছিলেন প্রথম দিন একটুখানি দিয়েছিলেন কিছু বলেননি তুই থাক তারপরে দুদিন তিন দিন দেখে সঙ্গে সঙ্গে তাকে এই দুধে স্বরের যে ভর্তি করে যেটা ছুঁড়ে ফেলে দিয়েছে তিনি যা শয়তান কোথাগার ওখানে বৈষ্ণবগুলো খাবে না তুই আমাকে এগুলো নিয়ে এসে দিচ্ছিস তুই আমাকে ভালোবাসিস দূরা এখানে এই হলো বৈষ্ণব একে বলে জেনে রাখো বৈষ্ণব কাকে বলে বৈষ্ণব অথুন্ন হয় असुर के तुम बैष्णव भेबे भे नहींचो तुम अदब पतन हमें दीछी बैष्णव गोलो फिका दूटावे छुड़े फेले दिल तुस् सेवा दूर जार गुरुदेव और बैष्णवे समान भावना नाई से तो पशु जार गुरुदेव बैष्णवे गुरुदे तो समान भावना नई गुरुदेव बैष्णव आलदा नास्तव बैष्णवर कथा बोल पशु सदृश কোনোটাই ভজনে থাকবে না লিখেরা রাখো ডায়েরিতে যদি থাকে আমার নামে কুকুর পুষো আর যদিও থাকে চালাকি করে থাকবে সমস্ত সুবিধে পাওয়ার জন্য থাকবে ওই বেশ নি সুবিধে পাচ্ছে কে কিছু বলছে না ওটাকে থাকা বলে না আমরা ওটাকে গৌরী মঠে থাকা বলি না গৌরী মঠে থাকা বলি দেহ মান দেহ মন প্রাণ সব কিছু দিয়ে থাকা গৌরী মঠে থাকা বলি গৌরী মঠে থাকেন গৌরকিশোর দাস ভবাসী মারা তোমার মতে গোর কিশোর বাবাজি মহারাজ কুলিয়ার দ্বীপে থাকেন তিনি গৌরী মঠে থাকেন কেন গৌরী মঠের রাধারানী সেবা হয় রূপ গোস্বাইপে প্রদর্শিত তুমি দেখছ গোরকিশোর বাবা মাঠে রয়েছে। মাঠে নেই তোমার দেখবার ভুল হচ্ছে এইভাবে দেখা গেল যে ঢাকাতে সে মঠ হয়েছিল আর যেখানে ওই গোসাইজি ভাগবত পাঠ করছেন প্রথমে তো অনেক লোক গেল সেখানে ভিড় করলো যেই দেখা গেল লোকে খবর হলো যে এখানে এক সাধু এসেছে গৌড়িয়া মঠ থেকে যাকে দেখলে পরে লোকে পাগল হয়ে যাবে কিন্তু এও দেখতে ভালো ছিল শান্তিপুর থেকে গোসাঁয়ের মতো চেয়ারা সমস্ত ব্যক্তি সব বেশিরভাগ এই তোমার চলে আসতো তার কাছে ওখানে কিন্তু ভাগবত হচ্ছে এই জন্য চৈতন্য ভাগবত ও পাণ্ডিত্য ফলাচ্ছে ওখানে তিনি অনেক গ্রন্থ লিখেছেন হ্যাঁ সেখান থেকে লোক সকল যেই খবর পাচ্ছে সব চলো কর্পোরেশনের মাঠে চলো ওখানে এক সাধু এসেছে বাপ আগে দেখলেই খুব আনন্দ লাগে এইভাবে দেখবে তুই পরীক্ষা করে দেখবে একটা সাধুকে তোমাদের ভাষায় সে মটটা চলছে না সে মটটা দুরূহ অবস্থা পরীক্ষা করতে চাও এটা এক্সপেরিমেন্টালি আমি দেখিয়ে দেবো তোমাকে সেখানে এক তেজিয়ান সাধুকে নিয়ে গিয়ে ফেলো এবার সে অনর্গল হরিকতা বলতে থাক এক বছরও লাগবে না চারিদিকে সরা পড়ে যাবে রি বাপ রে বাপ যে কলকাতাতে তুমি মনে করছো বাইরের লোক গালাগাল দেয় একটা লোক যদি গালাগাল দেয় আমার নয় কুত্তা পুষো তুমি যে শয়তানগুলো বাইরে আড্ডাও আছে এরা পর্যন্ত আওয়াজ শুনে ছুটে আসবে হ্যাঁ কি হচ্ছে ওখানে আলোচনা দেখি তো কি বলছি ওখানে এরকম ধরনের কথা বলার সাহস যা সে কে চলে আসবে সিগারেট ফিগারেট ফেলে দিয়ে চলে আসবে চাফা ফেলে দিয়ে চলে আসবে আকর্ষণ দেখতে চাইলে বহুপাতকে দেখতে হতো প্রহুপাতকে দেখতে হতো সরস্বতী ঠাকুর বিমলা ওই ভাঙাচরা টেবিল চেয়ার নিয়ে তোমাদের এই ঐশ্বর্যতা ছিল না কোনো মতে কোনো মতে একটু আহার করে এই এক নম্বর উল্টাডেঙ্গি জাংশনে তিনি কোনো মতে গৌরীয় মিশন চালাচ্ছেন নিজের একটা পরবার কাপড়ও নাই একটা কাপড়কে কোনো মতে এখানে এই পর্যন্ত পরেছেন আদান লম্বিত বাহু যে কাপড় পান এইটুকু হয় আর করে আর এই উত্তরীয়টাকে এটাও আমার মতো সে পান তিনি এটাকে সামনে দিয়ে ঝুলিয়ে রেখতে যেটা গেট দেওয়া থাকে সেটাকে দিয়ে আর দণ্ড এরকম চেহারা সারা জীবন দিয়ে দিলেন আমাদের জন্য আজ আমাদের কেন এরকম দুর্গতি আমি বলে বহুপাত ভক্তিমীন ঠাকুরের প্রতি বেইমানি করে তোদের এই অবস্থা আমাদের আজকে এই অবস্থা কথা সত্যি কথা আমি বলি আজকে আমাদের এই অবস্থা কেন তাদের প্রতি আমরা বেইমানি করি বিশ্বাসঘাতক আমরা বেমান ট্রেচর তাই আমার এই অবস্থা আজকে আমার উন্নতি হলো না সেখানে বলছেন এইভাবে প্রভুপাত যখন প্রচার শুরু করেছেন সে অবস্থা দেখলে তুমি কেঁদে ফেলতে ওভাবে প্রচার হয় কিছু নাই জ্বালানি নাই রান্না করার কই ভৈক করার লোক নাই কিছু নাই কোনো মতে কুঞ্জদা একটু ফুটিয়ে কোনো মতে একটুখানি প্রভুপাতকে প্রসাদ পাইয়ে নিজে পেয়ে সঙ্গে সঙ্গে চলে যেতেন পোস্ট অফিসে জেনারেল পোস্ট অফিস জিপিও ডালা হাউসিতে সেখানে কাজ করতে চলে যেতেন আবার সন্ধ্যেবেলা চলে আসতেন বহু এই সময় নিজের ভজন করতেন লেখালেখি গ্রন্থের সবসময় আর যে সমস্ত লোক আসতো তাদেরকে অনর্গল হরি কথা বলতেন লোকের যদি উপকার করতে চাও তুমি তাহলে তোমার জীবনটাকে দিতে হবে তোমার জীবনটাকে বজায় রেখে তুমি লোককে উপকার করে হবেন আমি যদি উপকার করতে চাই তাহলেই আমাকে লোকে মারতে আসবে আমি যদি উপকার না করে আমি যদি আরামে বসে থাকতাম আজকে গ্রন্থ আদি না লিখে আরামে কি দরকার লোকের সঙ্গে আমি বড় সাধু হতাম জঙ্গলে বসে তিলকমালা করে তাহলে আমার অনেক প্রণামী হতো ব্যাংক ব্যালেন্স হয়ে যেত আমি যেহেতু সেটা করি নাই সেহেতু আমাকে আক্রমণ সহ্য করতে হবে যেহেতু আমি দিগন্তকারী কথা আলোচনা করব। যে কথাগুলো এই জগতের নয় ওই জগতের কথা সেই আলোচনা করার জন্য যদি আমাকে কেউ সবাই আক্রমণ করে তাতেও আমি আক্রমণগুলো সহ্য করব। এটাকেই বলে হরুকথা সেই জন্যেই আমি বলবো এই কথাগুলো সবাই শুনুক আমি নিজের প্রতিষ্ঠার জন্য বলবো না এই হরি কথাগুলো লোকে শুনুক কি জন্য এই কথাগুলো সব বহুপাদের কথা শুনুক তারা যে বলে ইনি প্রতিষ্ঠার জন্য হ্যাঁ বল তোদের মুখ যে তোরা বল কিন্তু আমি চাই এই কথাই লোকে শুনুক এই কথাগুলো লোকে শুনুক চলে তাদের চেতনা ফিরুক সেই জন্য সেখানে বলছেন যে উপকার করতে গেলে তোমাকে অনেক সহ্য করতে হবে পরপকার করতে না তাকে অনেক আক্রমণ সহ্য করতে হবে অনেক কিছু করে তবে জনসাধারণের উপকার করা যায় তাও পরম উপকার সাধারণ উপকার নয় দুটো রুটি দিয়ে দিলে একটা কাপড় দিয়ে দিলে এ ধরনের উপকার নয় চিরন্তন এই যত জীবাত্মা যে তার চিরকালের উপকার করব তারা ওই সাধুর কাজে এসে চিরকাল উপকার পাবে অনন্তকাল একদিনের দুদিনের এই জন্মটা ভালো খাবি একটা বিয়ে দিলাম বিয়ে দিলাম তোকে এইসব উপকার উপকার নয় এগুলোই করছেন কোনো বিষয় লোক মট করে ফেললেন কলকাতায় তাকে আবার কোন আচার্য সাহায্য করবেন তিনি আবার কোন পূজারীকে বলবেন তো চিন্তা নেই চিরকাল তুই পুজো কর তোকে বিবাহ দিয়ে দিচ্ছি এই মন্দিরই তুই থাক তোকে কুকুর বানিয়ে রাখবো এটা আস্তে করে বললেন এটা মনে মনে এটা জোরে বললেন না তোকে বিয়ে দেবো এটা জোরে বললেন আর তোকে যে কুত্তা বানাবো এটা আস্তে করবো তোকে কুত্তা বানাবার এটা বলেন না এটা তো মনে মনে কিন্তু এইসব কথা ছলনাময় কথায় গুরুবৈষ্ণব ভুলেন না যারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠালভী তারা এসব কথায় ভুলবেন তারা সেই সব জায়গায় নিজের জীবনটাকে যৌবনটাকে দিয়ে দিয়ে তার বদলে কিছু বিষ্ঠা প্রতিষ্ঠা নিয়ে এসে গায়ে মাখবেন ওগুলো গুরু বৈষ্ণবের চালাকি ধরতে দেরি লাগে না সেই জন্য বলছেন সেইরূপ বোঝাশ্রয় ঐশ্বর্য মাদুর্যময় দিব্যগুণগণ রত্নালয় আমরা শুনেছি পহুপাদের পহুপাতকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কুনজদার মতো এত বড়ো উপকার কেউ করেন নাই কুঞ্জদার যত বড়ো উপকার করেছেন কুঞ্জদা না হলে প্রভুপাতকে পাওয়া যেত না প্রভুপাত গোপনে ভজন করে নিজের জীবনটাকে কাটিয়ে চলে যেতেন তিনি প্রতিজ্ঞা করেছেন আপনি যদি না যান কলকাতায় তাহলে এখানে না খেয়ে মরব আপনাকে যেতেই হবে কলকাতায় গুরুদেবকে জেদ করছেন এর মধ্যে কত বড় স্নেহ রয়েছে পিছি রয়েছে তাকে নিয়ে গিয়ে কলকাতায় ফেলেছেন আপনাকে হরিকথা বল আপনি নিজে চলে যাবেন ভজন করে এটা তো হয় না আপনাকে ভগবান পাঠিয়েছে লক্ষ লক্ষ লোককে উদ্ধার করুন এসব কথা বলুন আপনি নিজে বেরিয়ে যাবেন হয় না প্রহ্লাদ মহারাজের এসব কথা বিকেলে উত্থাপন করব কিছু আজকে তাহলে বুঝতে পারবেন সাধু কীরকম জীবন হয় তার তবে তুমি প্রভুপাতের সমস্ত কিছু পেয়েছ তা নাহলে প্রভুপাত নিজে ভজন করেই চলে যেতেন হ্যাঁ এইভাবে দেখা যেত যে তুমি যদি আবার দেখা যায় প্রভুপাদের বাণীগুলো অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ো তাহলে তোমার বাস্তব গৌর সেবা হবে গৌরাঙ্গের সেবা হবে তুমি অপরকে লাফড়া খাওয়াবার জন্য নেমন্তন্ন করে আনলে সেই যদি দুটো সময় আসে এ দুটো সময় আসে দে কত বড়ো লোক কত প্রণামী দেয় জানিস আমি বলে ঝ্যাঁটা দিয়ে তাড়িয়ে দেবো তুই দূর হ আমাকে দেখবে দেখতে চাও তুমি ঝ্যাঁটা দিয়ে তাহলে দূর হ আগে তুই যদি হরিকতা শোনবার জন্য আসিস তারে তোকে আমি প্রসাদ দেবো সেই জন্য তোকে নেমন্তন্ন করেছি তোর ডোনেশানা আমি পরোয়া করি না তোর ডোনেশান আমি পরোয়া করি না কিন্তু সে হরিকতা শুনবে না সে আসবে দুটোর সময় তিনটের সময় এসে প্রসাদ চাই আমি বারাণসীতেও বলে এসছি দুদিন আগে গেছিলাম বিওইচিউতে সেখানে সেখানে মঠে চিৎকার করে বলে এসছি যে তোদের মতো উৎসব আমি হলে করতাম না তোদের মতো উৎসব আমি হলে করতাম আমি উৎসব করতাম হরিকতার উৎসব তারপরে গিলবি পরে গেলাবো পরে গেলাবো কিন্তু পরে সেই জন্য সমস্ত লোকের উপকার করার জন্য এই তখন যে সেখানে যে গৌরীয় মঠ গৌরীয় মিশন হয়েছিল উল্টাডাঙায় সেখানে নিজেরই খাওয়ার বস্তু জিনিস ছিল না সেরকম কোনো মতে চলতো তাই জনসাধারণকে কি খেতে দেবে কী তখন পহুপাতে গেছে লোক আসতেন লোক আসবে না আমি মানি না সত্যে পহুপাত বলেছেন এ কথা পহুপাতের কথা মিথ্য হবে না প্রহুপাত বলছেন জগতে সত্য সত্যের অনুসন্ধেৎসু ব্যক্তির কখনোই অভাব হয় না থাকবে জগতের কোথায় না কোথায় কোনো ব্যক্তি পড়ে কাঁদছে সত্যকে জানতে চাইছে সত্যকে জানতে চাইছে হায় আমি বুঝতে পারছি না কি করব তপন মিশের মতো ব্যক্তি তিনি দেখালেন বাংলাদেশ সে বর্তমান বাংলাদেশ সেখানে কাঁদছেন গুরুবর্গ বলতেন যে বহুপাদের কথাটা আমরা জগৎবাসীর কাছে বলাটাই আমাদের ভজন আর ইস্কনে স্বামী মহারাজ বলতেন তোমরা এই ভগবানের এই গ্রন্থগুলোকে যে যত পরিমানে জগতবাসীর কাছে দিতে পারবে ততই তোমাদের সবচেয়ে বড় গৌরাঙ্গের সেবা হবে কিন্তু বর্তমানে একটা লোককে যদি বলো গৌরী মঠ থেকে দশটা তুই গ্রন্থ নেই জগৎবাসীর কাছে বিতরণ করবি এসব কে করে আমি খেয়ে দিয়ে ঘুমব ভালো করে আমার গুরুদেবকে তার গুরুদেবকে তার বাবাকে উদ্ধার করার জন্য আমি গৌরী মঠে এসেছি জানো না তুমি আমার গুরুদেবকে গুরুদেবের বাবা তার বাবা তাদেরকে উদ্ধার করার জন্য আমি গৌরী তুমি জানো না সেটা আমি আছি তোমার বাবার ভাগ্য ভারব খাবো দাবো এখানে আমি ঘুমিয়ে থাকব সেই জন্য আমি গৌর মঠে এসেছি একটু যদি কষ্ট হয় গুরু বৈষ্ণবের সেবাই দূর কে করে হ্যাঁ গ্রন্থ বিতরণ করবে কিচ্ছু করবে না আবার যদি গ্রন্থ বিতরণ করা হয় অন্য মাঠে সেটাকে হাঁটিয়ে দে ওগুলো দিবি না ওগুলো দিবি না এগুলো দে তাও যদি কেউ আসে খুঁজে ও আপনাদের গ্রন্থ ডিপার্টমেন্ট আছে নাকি হ্যাঁ আছে ওই চলে যান তিন খুঁজে খাজে বার করবে তাও দু এটা গৌরী এরা প্রচারক বেশি করে বহুপাদের কথা জানো ভক্তিবি ঠাকুরের কথা জানুক তোমার কথা তো তুমি বন্ধ কর। তুমি ঘরে কাপড় জমাচ্ছ তুমি ব্যাংকের টাকা জমাচ্ছ তোমার কথা শুনবো না আমরা তোমার কথা শুনবো না তোমাকে যে পথ দেওয়া হোক আমার দরকার নেই সব দেখার সেই জন্য বলা হচ্ছে যে যদি গৌরাঙ্গের আচরণ গ্রহণ করতে চাই তাহলে আমার কঠিন জীবন হবে আমাকে সবাই আক্রমণ করবে আমি জানি তার জন্য প্রস্তুত আছে আমি কোমর বেঁধে লেগেছি যদি মেরেও ফেলে জীবনে তাও ভালো আপত্তি নেই অনেকে তো বলে এসব লিখেছে তো জমদুয়ারে পাঠিয়ে দেবো আম দাও দেখি তোমাদের ক্ষমতা ওপেনলি পত্রিকাতে লিখছে তাদের আবার গুরুদেবের আনুগত্যে যে প্রস্তুত থাকুন জমদুয়ারে যাওয়ার জন্য প্রস্তুত আছি আবার কি প্রস্তুত হয় ওপেনলি লিখে পত্রিকায় তা আবাসে মূল মঠে তাই জন্য বলছেন সেইরূপ বোঝাশ্রয় ঐশ্বর্য ঐশ্বর্য মাধুর্যময় দিব্যগুণ গণ রত্নালয় সেইরূপ বোঝাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় বোঝাশ্রয় ব্রোজের যদি আশ্রয় করতে চাও হ্যাঁ সেইরূপ বোঝাশ্রয় আর ঐশ্বর্য মাধুর্যময় দিব্যগুণ গণ রত্নালয় তুমি কি চাও সেরকম বোঝা আশ্রয় করবে ব্রজবাসী করে আনুগত্যে সেই ঐশ্বর্য আনন্দ তুমি লাভ করবে আনের বৈভবসত্তা কৃষ্ণদত্ত ভগবত্তা অন্য যারা বৈভব প্রকাশ করছেন বৈ ভগবানের অনেক বৈভব অবতার আছেন অনেক অবতার তারা বৈভব প্রকাশ করছেন নারায়নের বৈভব অপার সব কৃষ্ণ দত্ত ভগবত্তা সমস্ত এখানে যে শঙ্করের শঙ্করের বৈভব মানে কল্পনা করতে পারবেন এ শঙ্করের এত কিন্তু নিজে বৈরাগ্য দেখান বিশাল পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন এরা বিকেল বেলা বললে আর অনেক লোক শুনতে পারবে যে মহারাজ আমার বড় আশ্চর্য লাগে জগতের লোক দেখা যায় বিভিন্ন দেবীর ভজনা করেন শঙ্করের ভজনা করেন তারা মালামাল হয়ে যায় টাকা পয়সা প্রচুর রোজগার করে হ্যাঁ কিন্তু কৃষ্ণের ভজন যারা করেন তারাই দেখা যায় শুকনো মুখ তাদের কাপড় চোপড় ছেঁড়া নিষ্কিঞ্চন তারা কেন এরম হয় এ প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিয়েছেন বৃন্দাবনে বিভিন্ন জায়গায় এই যদি উত্তর শোনো অবাক হয়ে যাবে অপূর্ব যে কেন কৃষ্ণ তাদেরকে ওই সব নোংরা জিনিসগুলো দেন না যেগুলো দিলে পরে তুই বেপদে চলে যাবি বরঞ্চ তুই এক বলা খেয়ে থাক তোকে আমি অমৃত দেবো সেই অমৃত খে তুই এই জগতে শরীর তো যাবি এমন কোনো লেখাপড়া করতে পারবি না যে অনন্তকাল থাকবি দু চারটে বিবাহ করবে এ করবে এরকম সব ভোগ করবে ঠিক করেছে মনে মনে প্ল্যান করেছে দেখা গেল সে বিবাহ করে এনেছে সঙ্গে সঙ্গে দেখা গেল তার এমন রোগ হয়েছে দুদিনে মারা গেল ওতেও তো পারে তুই তো বিয়ে করেছি অন্য উদ্দেশ্য নিয়ে আমি জানি প্ল্যান করেছিলি এই উদ্দেশ্যে বিয়ে করবো এসে দেখা গেল স্ত্রী এমন রোগ হয়েছে তার একেবারে কিছুই করা যায় কথাও বলা যায় না তার সঙ্গে হয়ে গেলো তোর বিবাহ হতেও তো পারে মানুষের জীবনে এমন কি অসম্ভব আছে হ্যাঁ আমার কাছে হাওয়া হাউ করে কাঁদত মিন্নাপুরের এক মিন্নাপুরের একটা ভালো ভক্ত তিনি বম্বেতে থাকেন দাদারে বাঙালি আমার কাছে হাওয়াকে কেঁদে কেঁদে দুঃখের কথা বলতো কি রকম দুঃখের কথা তিনি হচ্ছেন দাদারেতে অঙ্কের মাস্টার অঙ্ক পড়ান ওখানেও বাঙালি স্কুল আছে সেখানে সব অঙ্ক ম্যাথমেটিক্সের মাস্টার আমার কাছে কাঁদতেন আর বলতেন বলে মহারাজ আমার স্ত্রী এবং কন্যা দুজনেই আমাকে দেখতে পারে না যেহেতু আমি বৈষ্ণব বৈষ্ণবতা পালন করার চেষ্টা করছি গুরু আশ্রয় করেছি আমাকে তারা বিভিন্ন গালাগাল দেন বিভিন্ন টিটকিরি মারেন কিভাবে আমার ক্ষতি হবে এই চিন্তা করেন তাদের ভোগের ব্যাঘাত হয় আমি বিবাহ করেছি মহারাজ কপালগুণে হয়ে গেছে আমার বিবাহ আজ যদি জানতাম আমি তাহলে বিবাহ করতাম না কিন্তু আমার কপালে আছে হয়ে গেছে দুর্ভোগ তারা কি করেন তাদের ভোগের ব্যাঘাত হলে তার যে পায়েতে হিলওয়া জুতোটা পরে হিলওয়ালা জুতো সেই জুতোটা আমাকে ছুঁড়ে মারেন আমার স্ত্রী সে দুঃখের সঙ্গে বলেন আর কাঁদেন বলে এটাও আমার সৌভাগ্য যদি তা না করতে আমাকে বেশি ভালোবাসতো তাহলে আমার তার প্রতি নজর চলে যেত এটাও ভগবানের কৃপা তাহলে আমি এখন বুঝতে পারি সংসার কাকে বলে আমার এখন কৃষ্ণের প্রতি বেশি নজর আসবে গুরু বৈষ্ণবের প্রতি গুরু বৈষ্ণব যে কত বান্ধব আমাকে থাপ্পড় মারতে এসছিল আমাকে বিভিন্ন শাসন করেছিল এখন বুঝতে পারি আমি যে কেন মারতে এসেছিল কেন বকেছিল কি অমৃত পান করাবার জন্য আমাকে এরকম বকেছিল মেরেছিল হ্যাঁ আর আর মেয়েটা কথাও বলে না এলে মুখ ঘুরিয়ে থাকে অফিস থেকে গেলে সেই স্ত্রী কি হল বেশি বয়স না অল্প বয়সের মধ্যে ব্যাস সঙ্গে সঙ্গে স্ত্রীর ক্যান্সার হলো এমন এমন জায়গায় ক্যান্সার হলো আর কিছু করার নেই এবার সে বলছেন আমি স্কুল থেকে স্কুলে যাওয়ার সময় তার পরিচর্যা করে যাই হসপিটালে টাকা দেওয়া থাকে তথাপি আমি যাই তার সেবার জন্য স্কুল থেকে ফেরবার সময় তখনও যাই টিউশনই সব বাদ দিয়ে দিয়ে তার কাছে যাই সেখানে গিয়ে দেখা করে আস আমি তার প্রতি বিদ্বেষ করি না সে যখন মরে যাবে দুদিন আগে কাজে কেজে যে গোস্বামীকে হাত জোর করে বলছে তুমি যা করেছো সেটি ঠিক করেছো আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি এই হলো তাদের বিবাহ জীবন কাজেই কেউ যদি এ সংসারিক এই দুদিনের রক্ত শরীরে তোমরা যদি এই সংসার থেকে সুখ ভোগ আশা করো তাহলে তোমাদের মতো গাধা আর মূর্খের স্বর্গে বাস করছে আর কেউ নেই মূর্খের স্বর্গে বাস করছে এই সংসারটায় কোনো সুখ নাই সুখের অন্বেষণ করছে সবাই কেউ কেউ গোপনে ব্যবচার করছে সাধুর বেশ গ্রহণ করে বিভিন্ন এগুলো আমরা প্রশ্রয় দেব না দরকার হলে তাদেরকে অনন্তকালের জন্য ছুঁড়ে ফেলে দেবো অনন্তকালের জন্য মুখ দেখব না তাদের আর কিন্তু তাদের যদি আমার প্রতি ভালোবাসা থাকে আমার অনুরোধ তারা যেন এই সবগুলো গ্রহণ করে নিজের জীবন পরিবর্তন করেন আমিও চেষ্টা করছি আমার জীবন পরিবর্তন করার আমারও চেষ্টা করছি আমার জীবন পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করছি এর চেষ্টাটাই বড় কথা এই জন্য বলছেন যে এই এইরূপ বোঝাশ্রয় করো তা আনের বৈভব সত্তা যেহেতু কিছু আছে কৃষ্ণ দত্ত ভগবত্তা এগুলো সব কৃষ্ণ দত্ত সব কৃষ্ণ দত্ত ভগবত্তা কৃষ্ণ সর্ববংশী সর্বাশ্রয় কৃষ্ণ সর্ববংশী সর্বাশ্রয় তিনি তিনি ছাড়া আর কোন গতি নেই গতি। শ্রী লজ্জা দয়া কীর্তি ধৈর্য বৈশার দুই মতিহী এসব কৃষ্ণে প্রতিষ্ঠিত এইসব কৃষ্ণে আলাদাভাবে কোনো কিছু করতে হয় না সুশীল মৃদু বদান্ন কৃষ্ণ বিনা নাহি অন্য। কৃষ্ণ সুশীল মৃদু বদান্ন কৃষ্ণবিনা নাহি অন্য, কৃষ্ণ করে জগতের হিত পরম পূজার কেশব গোস্বী মারা যখন সবাতে কথা বলতেন তখন সভাল অনেক লোক যারা মূঢ় তারা মনে করতেন মহারাজের প্রতি অনেক ক্রোধ তাই জন্য এরম বলেন এমনভাবে বলতেন সবার লোকের রক্ত গরম হয়ে যেত কিন্তু তারা যখন ভবিষ্যতে বুঝতে পারতেন যে ওনার প্রতি কতটা করুণা তাই জন্য উনি এরকমভাবে বলেছে। কতটা করুণার প্রকাশ হয়েছে যে আমরা বুঝতে পাচ্ছি না সেই জন্য ছিল তোমার গুরুপাদ বল বলতেন যখন কথা বলতেন বলছেন সেখানে বৃন্দাবন দাস ঠাকুরজি বলছে এত করেও যদি কেউ না বোঝে তবে লাথি মারু তার শিরের ওপর বৃন্দাবন দাস ঠাকুর বলছেন এগুলো আলোচনা করবো এটা কত বড় দৈন্য তার দাম্ভিকতা হয়নি জড়জগতের লোক বলছে দাম্ভিকতা হয়েছে লাথি মারবে নিয়ে কথা এই তো নয় কিন্তু কতখানি করুণা হয়েছে সেটা গুরুবর্গ প্রকাশ করেছেন আমাদের এটা বিকেলে আলোচনা প্রসঙ্গে খুলবো অনেক লোক শুনতে পারে বৈশ্রামকে ভুল না এটা ক্রোধ নয় এটা তাদের করুণার উদ্রেক এটা ভেতরে করুণা বিকলিত হয়েছে যার যত করুণা সেই ততঃসান এই লোকগুলো কোনো কিছু গ্রহণ করছে না যদি জীবনে গ্রহণ করে তারা অমৃত পাবে জীবন মরণের এই কষ্টে তারা দুলছে তারা চলে যায় এই জন্য তারা বলে তাহলে সুশীল মৃদু বদান্ন কৃষ্ণ নাহি কৃষ্ণবিনা নাহি অন্য কৃষ্ণ করে জগতের হীর কৃষ্ণ দেখি যতজন কইল নিমেষ নিন্দন নিমেষ পরে এরকম এরকম এরকম নিমেষ পরে যায় যারা কৃষ্ণ দর্শন বাস্তবিক করেছেন তারা নিমেষকে নিন্দা করেন হ্যাঁ কৃষ্ণ দর্শন করবো দুটোর আত্মচ্য ব্রহ্মা একেবারে বোকা ব্রহ্মার মাতামণ্ড নেই কোন সৃষ্টি করছেন বোকা একটা হ্যাঁ হে আমাদের কৃষ্ণ দর্শনের জন্য হ্যাঁ ব্যবস্থা করতে পারল না সে মাত্র দুটো চোখ দিল সবে সবে মাত্র দুটো চোখ দিল নাহি দিল কোটি চোখ নাহি দিল কোটি অক্ষে নাহি দিল সবে দিল দুই তাহাতে নিমেশ দিল কৃষ্ণ কি দেখি ববুই যে কৃষ্ণকে দর্শন করার জন্য কোটি চোখে দরকার হয় যেটা সম্বন্ধে তাণ্ডব চেত প্রাঙ্গন সঙ্গীনে বিজয়তে সর্বেন্দ্র কৃত্রিম নো জান জানিতা কিয় অমৃত কৃষ্ণে বর্ণ দুই এটা রাধারানী বলেছিলেন আর এটা প্রকাশ পেয়েছিল রূপগোস্বামী পাদের হাতে সেখানে রায় মহাশয় সার্বভৌম যারা ছিলেন হ্যাঁ সরব গোসাই মহাপ্রভু আনন্দে পাগল হয়ে গেছিলেন হরিদাস ঠাকুর আরে নামের অনেক মহিমা শুনেছি কিন্তু কখনো কোটি শাস্ত্রতে আমরা দেখিনি নামের এরকম মহিমা শুনিনি ওই রকম মহিমা আমরা জীবনও শুনিনি সাক্ষাৎ আধারানির অন্তরের বিচার রূপগোস্বী পাদের হৃদয় প্রকৃত তিনি লিখলেন তুণ্ডে তাণ্ডবেন বলে জীবনে কোনোদিন কেউ পারবে না নামের মহিমা দিয়ে নাম কৈমুদি এরকম গ্রন্থ বেরিয়েছে এরকম নামের মহিমা খালি বিভিন্ন শাস্ত্রে যদি নামের মহিমা সঞ্চয় করা হয় এই রকম গ্রন্থ হয়ে যাবে এরকম যমরাজের গ্রন্থ হয়ে যাবে কিন্তু তার মধ্যে এরকম রূপগোস্বীপাদের মতো নামের মহিমা জগতে কেউ কোনো দিন করতে পারেনই পারবে না না সম্ভব কৃষ্ণ দেখি যতজন সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি সুখে মাধুর্য করে আস্বাদন মহাপ্রভু এবার সুখে মাধুর্য আস্বাদন করছেন এই অপ্রাগিত কথা সনাতনকে শিক্ষা দিতে গিয়ে সব মনে পড়ে যাচ্ছে ভাগবত শ্লোক এটা ওটা এগুলো বলছেন ত্রিপুর দৃশন্ত নারি নারাশ মুদি তা কুপিত বলছেন যান মকর কুন্ডল চারু করণ ভ্রাদ কোপলসুবগম স বিল হাসোৎসব নিপুর দিশি ভি পিব নার্যো নোদি কুবি অটতি যদ ভ কি কোটিল কুন্তল শ্রী মুখে জড়ো উদীক্ষ পত্র ওকে বাস পি চাঁনাঙ্ক পাবন ভ